বিস্মিল্লাহ রাহমান রাহীম পরম করুন ও অসীম গালু আল্লাহ মিশুর بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن هو الاما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وانجاوین عبد الله رضي الله عنه قال صلى معزن بأصحابه العشاء فطول عليه فقال النبي صلى الله عليه وسلم اتريد ان تكون ايا ماذ فتانا اذا اممت الناس فقر بالشمس وضحاها وسبه اسم ربك العلا আমাদের হাদিসের দর্শ হচ্ছে তিনশো আঠাইশ নম্বর হাদিস জাহির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহমা থেকে বর্ণিত বলছেন তিনি যে মানে ফাউল আলহিম আর বড়ো লম্বা নামাজ পড়ে দীর্ঘ নমাজ পড়িলেন দীর্ঘ নমাজ পড়ে এসার নামাজে সুরাবা করা শুরু করে অন্য হাদিসবা করা শুরু করে দিয়েছে ফাঁকা নবী সাল হাদিস সংক্ষেপ করে দেওয়া হয়েছে তারপরে একটা লোক সারা দিন খেজুরের বাগানে কঠোর পরিশ্রম মেহনত করে কাজ করে এসছে ক্লান্ত হয়ে নামাজ শেষে বরদাস্ত না করতে জামাতটা ছেড়ে দিয়ে আলাদা এসব নামাজ পড়ে টান দিয়েছে চলে গেছে বাড়ি মহাজবিন জব্লা অন্য লোকেরা ছিল যে অমুক লোক আপনার জামাত ছেড়ে আলাদা নামাজ পড়ে বাড়ি চলে গেছে তারপর বলছে হাজা মোনাফেক লোক মোনাফেক যে আমাতে নামাজ পড়বে না ছুটেছে রাসোরমের কাছে কষ্টের কাজ করি সারাদিন আর এ সার নামাজ পড়ি আর এ সার নামাজ বাকারা ধরিয়ে দিয়েছে আমার তার বরদাস্ত হয়নি তখন আমি আলাদা নামাজ পড়ে চলে গিয়ে আমাকে মুনাফিক বলেছে নবীলাম মজি আল্লাহ ডেকে পাঠালেন আর যা বললেন তা এখানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হতে চাও তুমি শোনো করবে। একা নামাজ বড় আলাদা অসুবিধা নেই কিন্তু যখন এমামত করবে ফাকরা তখন তুমি পড়বে আর কোন ধরনের সুরাগুলি আর কত পরিমাণ অংশ পড়েন মোটামুটি এতটা পড়বেন এটা হচ্ছে সন্ন্যদি তালিকা ফাঁকরা পড়ো বিশ্বামস অদুহা এই সুরাগুলি অশ্বামস অদুহাওয়াল কামার যাতালাহা এই সুরা সুরা পড়েন আর না হলে কি পড়বে তুমি এই ধরনের সুরাগুলি পড়ো মোতাহ আলী হাদিস বুখারি মুসলিমের আর শব্দগুলি বাক্যগুলি গুলি সহি মুসলিমের রয়েছে তার মানে বাক্যে বা শব্দে পার্থক্য করেছে কিছু কিন্তু আসল বিষয়বস্তু এক আর সপ্তাহ বলেছি হ্যাঁ দলিল পেশ করতে গিয়ে মহাজবিনিয়াহসালিস্লামের পিছনে এসার নামাজ পড়ে নিতেন প্রথম আর তারপরে মহালল্লোকেরা দাবি রাখলো তার কাছে যে আপনি আমাদের এমামত করল ঠিক আছে এমামত যদি করি আমি আগে মসজিদে নবীতে এক হাজার গুণের ফজিলতিনিমা গোত্রে গিয়ে এসার নামাজ পড়াইতেন মহাজের নামাজ কি হইতো নফল কারণ দ্বিতীয় নামাজ না প্রথমটা হয়ে গেছে ফরজ হ্যাঁ আর মোক্তিরা কোন নামাজ পড়তেন ফরোজ নামাজ নবী দ্বারা যে নফলের পিছনে তারাবীর পিছনে তারাবির পিছনে নামাজ পড়া যাবে ফরোজ নামাজ পড়া যাবে এটা হচ্ছে স্পষ্ট দলিল মহাদেশামদের অধিকাংশেরামদের কিছু ফোকাহা ছাড়া জাহাজ ও এমামাত মুফতারিস নফল পড়েওয়ালা ব্যক্তির ইমামত করা জায়জ ফরজ পড়নেওয়ালাদের নিজের ইচ্ছাতেই নিজের ইচ্ছাতে মহাজ করেছেন মহের তো ইসতেহাদে ভুল হইতে পারে তো ভুল হয়ে যেতে পারে এটা কি করে শরীয়তে দলিল হবে এর উত্তর কি দিবেন সম্ভাবনা আছে আল্লাহ জানেন আর ভুল নামাজ হচ্ছে নামাজ পড়ছে আরে মাম সাহেব এই নামাজ হয় না আল্লাহর কাছে যদি না হইতো তো আল্লাহ ওই নাজেল করতেন না আল্লাহ কি চুপ থাকতেন আল্লাহ কি আলমাহ নন ঠিক না জি হ্যাঁ कल्ला पा भूल नबी केविर सहबाइन अवश्य आल्लाज कर एर द्वारा जानतेमाम क्षेत्र जत नेक मानूष आलेम मानूष कुरान ज्ञानी तीस हकदार है কারণ ওখানে তো আরো লোকেরা ছিল তারাও তো স্বাভাবিক কিন্তু মাহবিন জাবাল যে দিন সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন তো তার এমামতকে তারা প্রাধান্য দিয়েছিল এই জন্য আমরা প্রত্যেকে যে যেখানে আছি আমাদের যদি ক্ষমতায় থাকে তাহলে আমরা আমাদের গ্রামের আমাদের এলাকার যে ভালো তাকি এবং এলমলা ব্যক্তি শুদ্ধ কোরআন তেলাওত করে কোরআন মুখস্থ রাখে কোরআনের অর্থ বুঝে এই সবগুলি মনে রাখবেন শুধু কোরআনের বেশি কোরআন মুখস্থ আছে শুধু আরবদের সাহবাহ সাথে সাথে অর্থ বুঝতেন না বুঝতেন না যার যত বেশি কোরআন মুখস্থ আছে সেই ব্যক্তি দিন সম্পর্কে তত বেশি জ্ঞানী তাই না এখনো কোন আরবই বা যারা আরবি বুঝে আমাদের মতো আমরা অনারব হইলেও আর যদি কোরআন বেশি মুখস্থ থাকে তো যার কম তার মুখস্থিনা অবশ্যই জানবে এটা হচ্ছে অর্থ এই জন্য দেখেন এমামতির ক্ষেত্রে কেরাতে সাহবাই কেরানদের মধ্যে প্রসিদ্ধ কাব তাই না আবদুল্লাহ মাসুদ এরা বড় বড় কারি হ্যাঁ বড় বড় হাফেজ কোরআন তাই না আবু মুসা আসারি তার কন্ঠ কত সুন্দর হ্যাঁ কেন তাহলে বুঝা গেল যে শুধু কোরআনের কেরাত ভালো হইলে আর হাফেজ বেশি হইলেই আজ হেমামতির হকদার হবে আহ বাকর রাজি আল্লাহ কেরাতো আর কোরআনের অর্থও বেশি বুঝেন আর তাকুয়াতেও বেশি আর এলমেও বেশি হ্যাঁ সেজন্য তাকে প্রাধান্য দেওয়া হয়েছে অন্য অন্য বড় বড় কারিয়ার হাফেজদের উপর নাহলে ওর চাইতে বড় কারিয়ার হাফেজ আর সুন্দর তেলাওত করতে পারে এরকম এইরকম স্বাভাবিক যেমন উদাহরণ স্বরূপ চারজনের নাম বললাম এই হাদিস দ্বারা জানতে পারলাম যে এমামকে সবসময় মুক্তাদীদের খেয়াল রাখতে হবে এমন লম্বা না করে যাতে তাদের কষ্ট হয়ে যায় যেমন এমন সংক্ষেপ না করে যাতে মুক্তাজ্বিদের সন্ন্যত গুলি ছুটে যায় ওয়াজেব ফরজ ছুটে তাহলে তো এমঙ্গোনাগার হবে থেকে উঠে বসতে হবে দাঁড়াইতে হবে সোজা হইতে হবে সোজা হইতে দিচ্ছে না রুকু থেকে উঠে শেষদার থেকে উঠে সোজা বসতে দিচ্ছে না তাহলে তো ফরজ ক্ষেত্রে আহ রুকনের ক্ষেত্রে সৃষ্টি করে দিল রুকুন পালন করতে এমন কি গুলি আদাই করতে যদি সময় না সংক্ষেপ আর তারা এবার আল্লাহ আকবার দি দিল সানা ছাড়লো সানা নেই সাথে সাথে আলহামদুল্লাহ এরকম নয় আর এইরকম নয় যে কোরআনের তেলাওত কিছু বুঝাই যাচ্ছে না যে কি তেলাওত হচ্ছে না হচ্ছে শুধু শোনা যাচ্ছে যে কিছু আওয়াজ আসছে কোন শব্দ বাক্য কিছুই বুঝা যাচ্ছে না যে কি উচ্চারিত হচ্ছে যারা নবীলা অনসারী হবে নামাজ সংক্ষেপ করার ক্ষেত্রে আর পূর্ণতার ক্ষেত্রে দুটাই ঠিক রাখতে সংক্ষেপেও নামাজ হবে আর পূর্ণ নামাজ হবে সংক্ষেপ করতে গিয়ে অসম্পূর্ণ না হয়ে যায় নামাজ लायुस्त अभि चलबाई नामेपी पूर्ण नाम अभिजुक ग्रहण जोग्य नोर बाइक ऐसा नाम हालका नाम हालका नाई आजकलकार जमानार मुक्त जेमन चाहते तेमन যদি আজকে আপনার মুক্তি সাহেব আপনাকে তো ভাড়া করে তারাই পড়েছি শুধু এইরকম করে স্পষ্ট বললাম তারপর এইটা উচিত নয় যে এইরকম কোরআন মজা করা এইরকম নামাজ কেন পড়বে এরকম নামাজ কেন পড়বে হ্যাঁ আর একটু পড়ো আর একটু ধীরে স্থির ভাবে পড়ো তো যাই হক। লক্ষ্য করে সংক্ষিপ্ত নামাজ হইতে হবে ওই দিকে লক্ষ্য করে পূর্ণ হইতে হবে এবং সংক্ষিপ্ত হইতে হবে এই মর্মে অনেকগুলি বক্তব্য এখানে পেশ করেছেন অল্মা ইকিরামদের যা সময় স্বল্পতার জন্য ছাড়ছে তিনি বল নামাজের ঘটনাই মানুষদেরকে নিয়েছিলেন অসুস্থ অবস্থায় এই ঘটনা বর্ণনা করতে গিয়ে লম্বা হাদিস রয়েছে হাদিসকে সংক্ষেপ করে দিচ্ছেন আসল বিষয়টা কেন তুলে ধরেছেন যেটা এখানে এই অধ্যায়ের সাথে সম্পর্কিত এমামতের সাথে আর জামাতের সাথে কালাত বলছেন মায় রসুল্লাহাম আসলেন লম্বা ঘটনা অসুস্থ ছিলেন আর শেষ অবস্থায় উঠে আসতে পারছেন না শেষে যখন কোন মতে আসতে পারছেন না বললেন যে ঠিক আছে নামাজ নামাজ পড়াচ্ছেন একদিন যে যেতে দুই সাহাবির কাঁধে ভর দিয়ে আলী আর আব্বাস তাদের কাঁধে ভর দিয়ে মসজিদে আসলে আর আউ বাক রাজি অপেক্ষা করে নামাজ শুরু করে দিয়েছেন কারণ আদেশ দেওয়া আছে সময় হলে নামাজ শুরু করে দিব নামাজ শুরু করে দিয়েছেন নামাজ শুরু হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে ওই সময় রসুল আসলেন বাম দিকে বাম দিকে কে বসেন দুইজন যদি থাকে কোন জামাতে তাহলে বাম দিকে কে হয় মোক্তি না ইমাম ইমাম সাহেব তাহলে এই এটাই প্রমাণ করে যে এসে কি হয়ে গেলেন এতে থেকে বি ব্যক্তি যদি যদি আসো ওইরকম তারা তাকুয়াই এলমে আমলে ইত্যাদি তারপর ইসলামের খেদমত কোনো শাসক আর নেক্সট শাসক আর ইসলামের বড় খেদমত রয়েছে তার আর শাসকের অধিকার যে কোনো মসজিদে সেই আমতের হক রাখে যদি নাই পরায়ন শাসক ভালো নে শাসক হয় তাহলে যেমন অনেক ভুল ভ্রান্ত করেছে না এমামতিমামতি করি আমরা তোমরা মসজিদের এমামতি আলেমরা আর হাফেজা এই রকম হয়েছে কিন্তু প্রথম যুগে কিন্তু এরকমটা ছিল না যারাই দুনিয়ার এমামত করেছে মানে দেশের নেতৃত্ব দিয়েছে তারাই মসজিদের নামাজের এমামত করেছে আর নামাজের তাদের যোগ্যতা প্রমাণ করে যে নামাজের যারা করতে পারে আর এই মুসলিমদের কলেজ এইরকম জাতি করে একজন এমন ভাবে তৈরি হয় যে দুনিয়ারও নেতৃত্ব দিতে পারে আর দিনেরও নেতৃত্ব মসজিদ এমামতিও করতে পারে আর দেশও পরিচালনা করতে পারে আর দেশ পরিচালনা করতে পারলে ইসলাম সম্পর্কে কিছুই জানে না ইসলাম দ্রোহিতা তার হৃদয়ে ভরা আছে আর যদি নামাজ পড়াইতে পারে আর ভালো তেলাওয়াত করতে পারে এমামত করতে পারে হ্যাঁ মসজিদের খেদমত করতে পারে দুনিয়া সম্পর্কে কিছুই জানে না এই জন্য মুসলিমরা আজকে দুর্বল তো আবহাওয়া বাম দিকে বসে সুরাম নামাজ শুরু হওয়ার পরেও এমাম এমামত চেঞ্জ হইতে পারে মানে এমাম অন্য কেউ হয়ে যেতে পারে এ হারিস প্রমাণ করে তবে সাধারণত আজকালকার জামানাই করবে না আর মুক্তিরা মোক্তি তো আগে থেকে নামাজ শুরু করে আছে আবু বা দাঁড়িয়ে তাহলে মুক্তদিরা কি ছিল দাঁড়িয়েছিল তাহলে মুক্তদি দাঁড়িয়ে আবুবাকারও দাঁড়িয়ে পাশে আর রসুরাল্লাম যে দাঁড়াতে পারছেন না মহাজুর বসে নামাজ পড়াচ্ছেন আবু নামাজের অনুসরণ করছিলেন কি হয়ে গেলেন বাকর আর লোকেরা ইকা করছিল অনুসরণ করছিল আউ নামাজের মানে আউ দাড়িয়ে আর তকবির শোনাচ্ছে আর লোকেরা বাকরিয়াল মুক্তাফোন আলী বখারি মুসলিম এই হাদিস দ্বারা বোঝা গেল যে বসে যদি এমাম নামাজ পড়ায় মোক্তাদিরা হ্যাঁ যে তারা অসুস্থ না হয় তাদের কোন অজোর না থাকে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বি কিন্তু এটাকে একদল অস্বীকার করেছেন না এটা চলবে না একদল অস্বীকার করেছে আর একদল হ্যাঁ যারা অস্বীকার করেছে তারা বলছেন না এজাসাল্লাহসান এমাম বৈশা পড়ছে তোমরা বৈশা নামাজ পড়া অনেক জাহিদ আছে কিন্তু এটা স্থায়ীভাবে ভাবে আর বিশেষ করে যে এমামে আমাদের দেশে বলে যদি হয় তাহলে এই জন্য এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আর অসুস্থতা খুব দিয়ে দীর্ঘ হবে না হয়তো দু চার দিনের জন্য এমন নয় যে মাস ছয় মাস অসুস্থতা বসে বসে নামাজ পড়াইতে থাকবে এরকম নাই। তো এইরকম নাই যদি বসে বসে নামাজ পড়াই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনুসরণ করবে একদল বলছেন আর একদল বলছেন বসে অনুসরণ করবে আর যারা বলছে না বসে নামাজ পড়বে তারা বলছে বাচনিক হাদিস তাদের দলিল যে হাদিসটা বললাম জালেসান এমাম যখন বসে নামাজ পড়বে তোমরাও বসে নামাজ পড়ো বাবা সাহেব তোমরা সকলে বসে নামাজ পড়ো जवाब दी नबीम जीत पर दाड़ी आगे छो ये बसते बला है ठीक है शुरू शुरू हसम पढ़ा तचित छिल्लाखतलाफी तब दिन जाइज रही अल्लाह आलम জাহাজুল মোবাল্লে গানিল এমাম ফি সোলাহ নামাজের ক্ষেত্রে এমামের কথা পৌঁছে দেওয়া জায়েজ মানে মকাব্যের নিযুক্ত করা বা কেউ মকাবের নিজে থেকে হয়ে গেল আওয়াজ পৌঁছানোর জন্য আওয়াজ পৌঁছে না যদি না পৌঁছে রয়েছে। মুসল্লিদের সংখ্যা বেশি অথবা লম্বা এলাকা ধরে নামাজ হচ্ছে যেমন সহি মুসলিমের হাদিসে রয়েছে ইন্না আবা বাকরিন কানায়ুস মাহমুদ তকবির আকা রাজিয়া তালানোর ভূমিকা ছিল এই নামাজের যে লোকজনকে তকবির শোনাচ্ছিলেন তকবীর দিয়ে আওয়াজ পৌঁছাছিলেন লোকজনকে তকবীর শুনিয়ে দিছিলেন মোকাবিলা ছিলেন এই হাদিস দ্বারা জানতে পারলাম যে মুক্তাদি এমাম সাহেবের ডান দিকে হবে এটাই হচ্ছে সন্নাথ এই হাদিস দলিল আর নবী সাল্লা সাল্লামারজি আল্লাহার বাড়িতে চাচা তো ভাই আর একদিকে হ্যাঁ চাচা তো বা ভাই এর খালা রসুল্লাহামের হ্যাঁ মাইমোনা রাজিয়া আল্লাহ খালার বাড়িতে থাকে আমরাও থাকি ছোট কাল বছর বয়স তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়া তো ছিলেন যে নবিসের নামাজ তাহার যদি দেখবো খালার বাড়ি দাঁড়িয়ে গেছেন নবী সালাম কি করেছিলেন তাকে হ্যাঁ কান ধরে কোন দিয়ে সামনের দিক থেকে এরকম করে এই দিক পিছন দিক থেকে পিছন দিক থেকে নিয়ে এসেছিলেন যাতে করে নামাজির মোসল্লির আগে দিয়ে অতিক্রম না করা হয় এই জন্য এমামতের নিয়ত করা যেতে পারে যদিও নামাজ শুরু হয়ে গিয়ে থাকে যেমন সুরুল্লাহাম পরে এসে এমামতের নিয়ত করলে আর আমাদের দেশের যারা নিয়ত পড়া আর বিদাত করে হ্যাঁ তারা কি করে আগে থেকে বলে হ্যাঁ উচ্চারিত আনা এমামুন আমি এমাম হইলাম যারা এখন চলে এসছো তোমরা আমাদের আর ওমালামিয়া হাজার যারা আসেনি পর আসবে সকলের এমাম হইয়া গেলাম শেষ পর্যন্ত যারা আসবে এই বলা বিদাত এই বলা রাসুরালামের আদর্শ নাই সাহাবাই কিরমদের আদর্শ নাই নবী যে নামাজে আসলেন না আকের এমামতি থেকে নিজের সরে গিয়ে কি হয়ে গেলেন মুক্তাদি হয়ে গেলেন এর বিষ বেশ কিছু দলিল রয়েছে তার একটি হচ্ছে আয়েসালিয়া আলাহান উক্তি তিনি বলছেন আবু বাকর বেসল্লাতিনবী সাহা এই হাদিসটাতে আছেন অনুসরণ করেছিলেন আর লোকেরা নামাজ আর দ্বিতীয় আসবেন আর আমি আমতি করতে হবে এটা কখনো হইতে পারে না যেমন এর আগে একটা ঘটনায় নবিস্লাম এক জায়গায় বিচার সালিসা জন্য গিয়েছিলেন আর নামাজ এদিকে অপেক্ষা করে করে শুরু করে দিয়েছেন নবিস্লাম ওই চলে এসছেন কোবা থেকে ফিরে চলে ইশারা করলেন নবীম নামাজ শুরু করেছে তুমি পড়ো পড়াও পড়াও কিন্তু না পিছনে সরে গেছে না অবকার নামাজের মধ্যে নবী সাল্লাহিসাল্লাম এসে এমামাজ শুরু করলেন আর বাম দিকে যখন বসেছেন নবী সাল্লাহি সাল্লাম এটাও একটা যুক্তি প্রমাণ যে নবী সালাম কি হয়ে গেলেন এ হয়ে গেলেন তিনি বলছেন তোমাদের কেউ যদি মানুষের এমামত করে একা নামাজ নয় এমামতি করছেন ফাল হাফিফ যেন হালকা নামাজ পড়ে কিন্তু হালকার ক্ষেত্রে মনে রাখবেন হালকা মানে রুকুন আর বলছেন না এমাম তিনবার না এমন পাঁচবার করবে এটি হালকা হ্যাঁ বার করবে এটা একটু লোমা বুঝতে পারছেন পাঁচবার করবে কারণ এমাম পাঁচবার করলে মুক্তি মরুখ হইলেও অশিক্ষিত হইলেও তিনবার করতে পারবে ঠিক না তো ছোটরা রয়েছে যারা অধৈর্য কখন শেষ হবে যে দৌড় দিব দেখছেন না এখানে আর বুড়োরা রয়েছে বিরুদ্ধে দুর্বল অসুস্থ রুগীও রয়েছে ওয়া আর আর ওই দিকে নামাজ লম্বা শুরু করতে কি মুসিবতে পড়বে মুসিবতে পড়বে চিন্তা করেন তোর নামাজ হবে খসুখি সব যাবে তার পরেশান হয়ে যাবে যে আমার বাস ফাইজা সাল্লা ওদাহ তবে যখন একা নামাজ পড়বে তখন সংক্ষেপে নামাজ পড়েন অলমারা আর একটি মাসলা বলছেন যদি মোক্তাজিদের সংখ্যা কম হয় আর মুক্তিগুলো সবাই যদি একমত হয়ে বলে যে আমরা লম্বা নামাজ চাই এই ক্ষেত্রে কি মাসলা মুক্তা দিয়ে অনেক হলে তো সব লোককে জিজ্ঞেস করা মুশকিল আর অনেকে হয়তো পরে আসছে শুরু করার পরে ঠিক না অথবা রাস্তায় হাইওয়ে মসজিদ কত লোক আছে নতুন নতুন লোক আছে আলাদা বিষয় কিন্তু আপনার মহল্লার মসজিদ এই পাড়ার মহল্লার লোক ছাড়া বাইরের লোক সাধারণ আর মহাল্লার যে বিশ জন জন লোক নামাজ পড়ে তারা সবাই বলছে এসার নামাজ আমাদেরকে হ্যাঁ লম্বা পড়াবেন আধা যাতে লাগে এমাম সাহেব যদি বলে তো কি করতে হবে হ্যাঁ সব একমত তাহলে ঠিক আছে জি এ কথা হলো তিনি বলছেন আমার আব্বা আসলেন রসলাই ফিরে গিয়েছিলেন দিন শিখতে আসার পরে নবী সালামের বাইরে তার বাড়ি ছিল তাহলে তিনি বললেন ফাইজ হাজার সালাতো নাম বলেছেন যে যখন নামাজের সময় উপস্থিত হয়ে যাবে ফালিও আসেন আহাদকুম তোমাদের কোনো একজন যেন আজান দেয় তোমাদের কোন একজন যেন আজান দেয় তাহলে বুঝা গেল আজান দেওয়ার ক্ষেত্রে উত্তম ব্যক্তি হইতে হবে আজান দেওয়ার ক্ষেত্রে কোনোক বেশি পরেশগার অমুক বেশি আল্লাহ সেই জন্য এই জন্য নবী সাহবাই কেরামদের মধ্যে মহাজেন কাকে করা হয়েছে বেলা আল্লাহ চাইতে সাহবাই অনেকে ছেলে নগরগামী ছেলে হ্যাঁ এই জন্য তাকে আজান দিতে বলা হয়েছে এই গুন দেখে আর যে কেউ আজান দিলেই আহ যদি যারা রয়েছে মহল্লায় পাড়াই এলাকায় তাদের কাছে কানে আওয়াজ পৌঁছে গেলি হলো যে কেউ আজান দিলে তাহলে চলে স্পষ্ট আহাদকুম থেকে আর তোমাদের এমাম কাছে কোরআন সবচেয়ে যার কাছে কোরআন সবচেয়ে মানে কোরআন যার বেশি মুখস্থ আছে আর কোরআনের অর্থ যে বেশি বুঝে দুটোই অর্থ এর মানে এই নয় যে ওয়ান আরব হাফেজ আর কোরআন বেশি মুখস্থ আছে আর যা লেকাল কিতাবি এর মানেই বুঝে না তো আর বাকি হুকুম আকাম কি বুঝবে আর হাফেজের ভিত্তিতে শুধু আলমের ওপর প্রাধান্য দিয়ে হাফেজ তুমি নামাজ পড়ো এটা তৈরি না এটা এই হাদিসের অর্থ নয় কালফানা সকলে দেখলো, ফালাম মিন্নি তাদের মধ্যে কেউ আমার চাইতে বেশি কোরআন মুখস্তকারী কোরআন গ্রহণকারী ছিলেন না আমার আমার সবচেয়ে বেশি কোরআন মুখস্ত ছিল এই ছেলে বলছেন আমর সালামা ফাঁকাদ্দ মুন্নি তখন গ্রামের লোকেরা পাড়ার লোকেরা সবাই আমাকে আগে বাড়িয়ে দিল বয়স ছিল রাহুল বোখারি হাদিস বোধ হয় আছে আবু সাহিতা আছে হাদিস সহি সন্দেহ নেই এই হাদিস থেকে বেশ কিছু মাসাইল জানা যায় তার মধ্যে একটি হচ্ছে আজান ফার্জেকে ফায় আজান হচ্ছে ফার্জে কে গ্রামের কোনো একজন আজান দিলে যথেষ্ট আর যদি আজান না হয়তির হকদার সবচেয়ে বেশি কে যার বেশি কোরআন মুখস্ত আছে কোরআনের অর্থ বুঝার সাথে সাথে কারণ শাহবাই কেরাম দ্বারা শুধু মুখস্তকারী ছিলেন না তারা অর্থ বুঝতেন আর তাদের সম্পর্কে বলা হয়েছে যে বেশি কোরআন नाम सम्पर्म रुखूटा सेजदा बैठक जालसागुले नाम दुआसूरा जो मुखस्थे সমাজের মধ্যে সে যদি বেশি জ্ঞানী হয় তাহলে যেকোন হানাফি মজাবি কিন্তু নাবালকের এমামতি মকর যেমন অন্ধ লোকের এমামতি তাদের কাছে মকরু হ্যাঁ আর কার এমামতি মাকরু কার বলার সাথে তার সাথে দলিল হইত দলিল থাকলে যে কি বলুক দলিল যদি ধাগে করান হাতিসের তাহলে অসুবিধা নেই যে কারো কাছ থেকে নেন কনজাহের আলম বলুক আর ইমাম বলুক নেন সাদরে গ্রহণ করেন আর যদি দলিল না থাকে যে কারো হোক না কেন দলিল হচ্ছে কোরআনে করিম অথবা হাদিস অন্য কোন সাহেবের কথার জন্য দলিল লাগে কথা দলিল হইতে পারে না এই কথাটাই বুঝাইতে পারা কেন আজকালকার মুসলিমদেরকে যে আলেম ওলামাদের কথা দলিল নয় তাদের কথার সমর্থনে কি লাগে দলিল পেশ করা লাগে কোরআন হাদিস থেকে এটা বুঝে নিলে সেই রাস্তা পেয়ে যাবেন আর যে বেশি কোরআন মুখস্ত রাখে নামাজ পড়াবে আর তার ছেলেকে সবাই পেলো যে ছেলে তো আমরি সালাম আর তো বেশি কোরআন মুখস্ত আগে বাড়ি সঙ্গে জানতে পারেননি উত্তর ওই রকম ঘটনা সম্পর্কে কি যে নবী জানতে পারেনি তাহ্লা জানেন না জানিয়ে দিলেন না তাহলে বুঝা গেল যে আল্লাহ পাক এর সমর্থন দিয়েছেন আর ওহির দরজা খোলা আছে নবী সাল্লা জীবন দুঃসার ঘটনা ফাল জবাব এর জবাব হচ্ছে আন্না কাত আলে জালিকে বেশাক আল্লাহ অবশ্যই জানছেন নিঃসন্দেহ ঠিক বাতিল এটা ভুল নয় এই হাদিস দ্বারা জানতে পারলাম যে তমিস হিতাহিত জ্ঞান ভালো মন্দির মাঝে পার্থক্য নামাজ আর নামাজের বাইরের মাঝে পার্থক্য পাকি আর না মাঝে পার্থক্য একটা নাবালক ছেলে ছয় বছর সাত বছর বহুম আব না যখন তোমাদের ছেলেরা সাত বছর বয়সে পৌঁছে যাবে তখন তাদেরকে কি করো নামাজের নির্দেশ দাও তাহলে বোঝা বছর বয়সে এই জ্ঞানটা হয়ে যায় যে কোনটা নামাজ কোনটা নামাজের বাইরে কোনটা পাকি কোনটা নাপাকি মসজিদ কি জিনিস মসজিদে পেশাবা করতে হয় না ছয় বছর সাত বছর ছেলে বুঝছে সেজন্য সাত বছর বয়সে নামাজের নির্দেশ দিতে বলা হয়েছে এই জন্য তিন বছর চার বছরের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া উচিত নয় মসজিদে নিয়ে যাওয়া উচিত নয় কারণ বুঝে না আর এরকম ঘটনা ঘটছে এই হাদিস দ্বারা জানতে পারলাম যে কোরআন মানুষকে সম্মানিত করে যেমন আখেরাতে সম্মানিত করবে তেমন দুনিয়াতেও সম্মানিত করে সাত বছর ৬ বছরের বাচ্চা আর বছর ষাট বছরের সম্মানিত কোনটা কাজ বেশি ভালো উত্তম এমামতি উত্তম এই জন্য এমামতির ক্ষেত্রে বলা হয়েছে যার কাছে বেশি কোরআন আছে সে কোরআনের জ্ঞান আছে সে এমামতি করবে পকান্তরে আজানের ক্ষেত্রে যে কেউ আজান দিলে চলে বোঝা যে মজদেন চাইতে এমাম হচ্ছে কার্য বলেছেন যেমন আদামে সেহাত এমামতি সব না বালকের এমামতি তাদের কাছে চলবেই না হ্যাঁ তাদের কাছে ফরজে হোক আর এই জন্য তারা পড়াইতে আমার ছেলেরা ওই জামেল কোম্পানিতে ১২ বছর বয়সে গিয়েছিল কয়েক বছর আগের ঘটনা যখন ওবায়দুল বয়স ছিল একটা বছরের বছরের বছর এমতি যাইজ নাই এই গোড়ামি পাকিস্তান ভারত আর বাংলাদেশে রয়েছে জি হ্যাঁ অথচ নবী সাল্লামের সাহাবাই আমল নবী সাল সাল্লামের জামানার ঘটনা সাত বছরের ছেড়ে নজর আর কি চান মালেকি হানাবেছেন যে নফল নামাজ চলবে কিন্তু ফরজ নামাজ চলবে নাবালকের এদের কাছে মালিক আহ কাছে নফল নামাজের এমামতি চলবে নাবালকের সাত বছর ৮ বছর দশ বছর বয়সে কিন্তু ফরোজ নামাজ চলবে না আর এমামি বা সাফেই রা বলছে সেহাতে তারা বলছেন এ হাদিস স্পষ্ট সুতরাং ফরোজ হোক আর নফুল একে আমাকে সামনে বাড়ি দিল নামাজ পড়ার জন্য এটা নফুল নামাজ ছিল সুতরাং এই হামবে মালিকদের নফুল নামাজের সাথে খাস করা এটা মন করা অথবা সন্ন্যত নফলে হোক তার এটাই এটাই মত প্রাধান্য দিয়েছেন শেখ ইমিন ওসাইম রহমতুল্লাহ ওস্তাদ শেখ আল্লামা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই যার তাফসির হচ্ছে তাফসিরফস আপনাদের আল্লাপাক বিকৃতি ঘটাননি সহিদার লোক আকিদা তো নিরাপদ তাফসির এটি এখান থেকে তাহলে শেষ করি কারণ লম্বা হাদিস রয়েছে এরপরে শুরু করলে আবার দশটা বেজে যাবে যার ফলে এখানে শেষ করি আল্লাহ পাক রব্লা আলম যান আমাদের ভুল ভ্রান্তি করেন আর কোরআন এহাদিস বুঝার তৌফিক দান করেন কোরআনকে মেনে চলার তৌফিক দান করেন কোরআন হাদিস মোতাবেক নামাজ আদায় করার যেন তৌফিক দান করেন আল্লাপাক আমাদের অন্তরের বক্রতা যেন দূর করে দেন অন্তরের সংকীর্ণতা দূর করে দেন গোড়ামি যেন দূর করে দেন আর কারো পক্ষপাতিত্ব করা যেন দূর করে দেন নবী সাল্লা ইসাল্লামে নির্ভেজাল নিখুঁত অনুসরণের তৌফিক যেন দান করেন সালিয়া মোহাম্মদ আলহি ও সাহাবি আমাদের ভাই জিজ্ঞেস করছেন কোন এক ভাই লিখিত প্রশ্ন দিয়েছেন যে নামাজ আমি পাঁচক তো পুড়ি ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি নামাজ পড়ি কিন্তু নামাজ যখন শুরু করি তখন মাথাতে যেন কি হয় সুড়সুড়ি হয় বা হ্যাঁ ভিড় করে আর শয়তান অশা দেয় শয়তানের যথা যথাসাধ্য দূর করার চেষ্টা করবেন তার বিভিন্ন পন্থা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এস্তে আজা করা মানে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা আল্লাহর আশ্রয় কামনা করা আউজ রাজিম পড়ে আপনি তেলাও শুরু করবেন যখন সুরা ফাতেহা বা সুরা তেলাও শুরু করবেন তখন আর এমনিতেও আউজবিল্লাহ ইসামিল আলী মিনা শৈতান রাজিম আল্লাহর কাছে বিতাড়িত শৈতান থেকে পানা চাইবেন আহ যে ভাষায় হোক আরবিতে হোক অথবা আপনি নিজের ভাষায় হোক সাহায্য আর একটা হচ্ছে আপনি যা পড়ছেন তা অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন যেন অর্থটা বুঝেন সুরা পড়ছেন যেন অর্থটা বুঝেন আত্মায় অর্থটা বুঝার চেষ্টা করেন হ্যাঁ শুনছেন যখন কোরআনে করিম তো বুঝার চেষ্টা করেন যে আমার কি পড়ছে দুনিয়ার কথা বুঝে নিচ্ছেন আপনি কোরআন যে এতে লাও থাকে এটা স্পষ্ট আপনি বুঝতে পারেন না বুঝার চেষ্টা করেন একটু কি বলা হচ্ছে হ্যাঁ আর তফসিল গুলো নিয়মিত শোনেন বারবার শুনলে কিন্তু ওগুলো মনে বসে যায় বুঝতে পারে জি তো বুঝার চেষ্টা করবেন তাহলে দূর হবে আর শয়তান সবসময় লেগে আছে আপনার ই মানে দুর্বলতা অথবা তাহারাতে उजुते दुर्बलता हे अमले दुर्बलता कमजोरी नाम ठीक आर फल शयोग भाई जिज्ञासा कर दुरुद पड़े आल्ला दाड़िए बसे आल्ला आल्ला नबीर जन्न रहमत चावा बरकत चावा सत्य आल्लाकेरण आल्ला নবীর সাল্লাহামের জন্য আল্লাহ করে আল্লাহ করলিহালাম তাই না তো আপনি দাঁড়িয়ে হোক আর বসে হোক আর সুয়ে হোক যেকোনো অবস্থায় আপনি তা করতে পারবেন মায়ের জমিতে ওইরকমই ভাবে বাপের জমিতে আল্লাহ ভাগ করেছেন সমান ভাবে সমান ভাবে মানে মা বাপের জমিতে যেমন ছেলেরা দুই ভাগ পাবে আর মেয়ে পাবে এক ভাগ যদি ছেলে মেয়ে দুই রকম আর শুধু মেয়ে থাকলে ওর হিসাব আলাদা শুধু মেয়ে থাকলে এক মেয়ে থাকলে অর্ধেক নিতে পারবে দুই মেয়ে বা তার বেশি থাকলে দুই তৃতীয় অংশ নেবে এক তৃতীয় অংশ মেয়েরা নিতে পারবে না ওটা অন্য আত্মীয় স্বজনরা নেবে কাছের বুঝলেন তো আর যেমন বাপের ক্ষেত্রে এই হুকুম বাপের সম্পদের ক্ষেত্রে তিন লাখ টাকা ছেড়ে গেছে এটা উদাহরণ দিয়ে বলছে তাহলে বুঝতে কার আছে বাপের আছে অথবা মায়ের একই হুকুম আর একটা ছেলে আছে হ্যাঁ আর আছে একটা মেয়ে আছে তাহলে কি হবে দুই লাখ টাকা ছেলে পাবে আর এক লাখ পাবে তিন বিঘা জমি ওই রকম জি আর আমাদের দেশে এই যে হালত আছে মা মানে মেয়ের সম্পর্ক বেশি মায়ের গয়নাগুলো মেয়েরা নিয়ে যাবে আমি দেখেছি আমার মা খালারা পাঁচ বন ছিল যেমন আমার নানি মারা গেল যতগুলি অলংকার ছিল সব পাঁচ বোন মানে ভাগ করে গেল আর তখন আমি ছোটকালে কালে চৌথ জামাতের ছাত্র মনে পড়ছে তখন মাসলা বুঝতাম না সব ভাগ করে নিয়ে আসল রুপা যা ছিল আর কিছুই দেওয়া হইল না করে ষাট বিঘা জমি মামাদেরকে পনেরো বিঘা পনেরো বিঘা পনেরো বিঘা করে তিন পনেরো পঁয়তাল্লিশ লিখে দেওয়া হয়ে গেছে বা তারও বেশি লিখে দেওয়া হয়েছে পাঁচ সাত বিঘা জমি আছে আর যে হালতের সীমা ঘা সাত বিঘা করে পাবে হয়তো সেখানে বলছে এক বিঘা করে দিয়ে দিব দেওয়ার সময় বাস্তবে কি হলো এক বিঘা জমি যখন চাইতো না না না না ওর দাম দিয়ে মূল্য দিয়ে কখন যখন হবে পয়সা তখন আচ্ছা হইল পয়সা এক এক করে জমি চলছে বিশ হাজার টাকা বিঘা তখন কার কাছে এখন তো তিন লাখ চার লাখ টাকা বিঘা চলে গেছে আমার মনে বাপের সম্পদের ক্ষেত্রে মেয়েদের উপর আর মায়ের সম্পদের ক্ষেত্রে ছেলেদের উপর জুলম অত্যাচার করা হয় এই জালেম সমাজের উপর আল্লাহ পাখির কি করে দয়া রহমত হয় বলুন এত বড় জালেম যদি হয় নিজের ছেলে মেয়েদের উপর জুলুম যদি করে थाले की मुस्लिम समाज आत्मुलिस माना ऐला निबे बसबाश कर मे तो चले गारमी गलु খুব যদি ভালো হয় তো মাঠের জমিতে একটু বাগটাগ দেবে যেগুলো ছিটছাট হয়ে গিক আছে আর যেটা এক দাগে পাঁচ বিঘা সাত বিঘা ওইটা ছেলেরাই দেবে ভালো জমিটা হ্যাঁ আমাদেরজা খাসির কলিজা কলিজা জমি যেগুলো ওগুলো দিবে ছেলে আর যেগুলো ওই ছিটছাট চামা আর এইসব বেলে মাটি ওই যেগুলো তো কিছু হয় মেরা বেঁচে খুঁচে নিয়ে যাবে যদি একটু ভালো হয় কানা মামা এগুলি আর সব এলাকার এখন চেষ্টা করি কারো দাওয়াতের কাজ করলে মানুষের অবস্থা তুলে ধরিতে হয় নাজাদ পাবে না এলাম রাহেমাল্লা একজন আলেমকে জানি সে তার সবকিছু বিক্রি করে ফ্লাট তৈরি করেছে শহরে বাস করে ছেলের জন্য দুটো ফ্লাট মেয়ের জন্য একটা ছেলের জন্য দুটো মেয়ের জন্য একটা ব্যক্তিগত চিনি আর তারপরে ভিটে মাটিতে জায়গা দেবে এইরকম লোক আজ পর্যন্ত আমার নজরে আসে না যে মার খুদার শেষে খুদবার শেষে হোক আর নামাজের শেষে হোক সম্মিলিত মানাজাত হাত উঠিয়ে দোয়া করা ঠিক নাই এটা সন্ন্যত নয় সন্নতের বিপরীত আর কখনো ইস্তেস্কার করে ঈদগাহের মাঠে গিয়ে ইস্তেস্কার নামাজ পড়েছেন তখনও হাত উঠিয়েছেন সুতরাং যখন পানি চাই বেবাম সাহেব জুমার খুদ্ কিন্তু আরব এম পানি চায়। বৃষ্টি চাই আল্লাহ না আল্লাহ না হ্যাঁ এইভাবে যে দুয়াগুলি করে তখন আপনি আর যখন ওই দোয়া শেষ হয়ে গেল আর তারপরে আল্লাহ আল্লাহ ইসলাম তখন হাত থাকবেন না এই হাত উঠানো বিদাত হ্যাঁ এ হাত উঠানো সন্ন্যর দ্বারা প্রমাণিত নয় কারো যদি জামাক ছুটে গিয়ে থাকে আর জাগছে কোন সময় যে সময় ঠিক সূর্য উঠছে হ্যাঁ जो दि ठीक सूर्य उठ से जगते उजू करते सूर्य उठ से एक सूर्य फुल उठे नामा शुरू कर सूर्य उठार पंद्रह मिनट पर नामा शुरू कर सूर्य पुरो ना उठे जाये सूर्य पुजक मुश्रिका अग्निपूजक তাদের সাদৃশ্যতা যদি এক রাকাত নামাজ পাওয়ার সম্ভাবনা থাকে উজু করেছেন উজু করার পরে দেখছেন যে এখন পাঁচ মিনিট এখন সূর্য উঠতে বাকি বা দুই মিনিট বাকি আছে আমি এক রাকাত পড়ে নিতে পারবো সূর্য ওঠার আগে আর তারপরে সূর্য উঠে যাবে তাহলে নবী সাল্লাহ ইসলামের হাদিস রয়েছে যে পড়ে নাও পড়ে নাও সূর্য ডুবা অবস্থায় পড়ুক অসুবিধা নেই রকম বাকি আর এক রাগাত নামাজ সূর্য উঠা অবস্থায় পড়ুক এরকম হলে পড়ে নেবেন তবে রকম যেন আপনার চরিত্র না হয়ে যায় যে আপনার জামাত ছুটে যাচ্ছে আর সূর্য উঠে যাচ্ছে এটা কিন্তু গুমরাহি এটা মোনাফিকের লক্ষণ কি লক্ষণ থেকে বা নেফাক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে ফজরের নামাজ জামাতে পড়া আর ফজর নামাজ টাইমে এটা হচ্ছে মমিনের লক্ষণ আর ফজরের নামাজে গাফিলিত এটা মোনাফিকের চরিত্র আপনার মধ্যে থাকে তা আপনি নিজেকে তিরস্কার করেন আর নিজেকে ধিক্কার দেন যে আমার মধ্যে এখনো নেফাক কপতা আছে আল্লাহ যেন মাফ করেন এবং তাড়াতাড়ি আপনি মোনাফিকই মুক্ত হন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাখানে হক রেখেছেন ওটাও জানে না হ্যাঁ তারপরে অনেকে মনে করে যে এই বাড়িতে ভাইদের ঘরে আবার আসবো যাবো আমার মা বলতো যে জমি নিয়ে চলে আসবো তো যাওয়া আসার কিছু রাখতে হবে না হ্যাঁ ওই ভাষাগুলি আমার ভালো করে আছে আমি একটু বড় হইলাম যাওয়ার একটা পথ থাকে হ্যাঁ হোটেল মামার বাড়ি মানে হোটেল হ্যাঁ হোটেলে বিল দিয়ে অগ্রিম বিল দিয়ে চলে যাতে আসলে খেতে পাওয়া যায় একটু থাকতে পাওয়া যায় হোটেল মামার বাড়ি মানে হোটেল পয়সা দেওয়া হোটেল জি তো है। भाग है। आ, जागे, जमी जगह दी दी अत मूल्य नाईला कामान दिए हाई সেটা আলাদা কথা কিন্তু উচ্ছেদ করে দিবি ভিটে মাটি থেকে যে তোদের ভিটে কোনো হকি নাই তোরা শুধু মাঠের জমি জায়গায় দিবি এটা এইটা না এটা জুল আর এইরকম প্রস্তাব পেশ করা বাপেরও জন্য হারাম আর ভাইদের জন্য হারাম বোনদের কাছে কি চাইবে বাপ বলছে ভাইরা বলছে কি করে বলবো বড় ভাই ছোট ভাই আদর করে মানুষ করেছি এইসব কথা মহিলাদের বোনেরা যেভাবে ভালোবাসে ভাইদেরকে ভাইদের অন্তরে ভালোবাসা থাকে না বাস্তব সত্য হার দিচ্ছে হারাম দিচ্ছে যারা হারাম দিচ্ছে তাদের ওই জন্য বরকত হয় না আর যারা হারাম নিচ্ছে তাদেরও বরকত হয় না ওই জন্য ওই মেয়ের ঘরে যে ওর স্বামী আছে ও যে মানে লোভ করে ঘরে না আর যারা হারাম দিয়েছে তাদের না আর হারাম খেলো মা বোনের হক খেলো যার ফলে বরকত হয় না কোনো ঘরে বরকত না এই জন্য আল্লাহের রাজা বিভিন্ন রকম তারাবি ছাড়া অন্য নফল নামাজ নিয়মিত জামাতে পড়া যাবে না তবে কখনো যদি হয়ে যায় মাঝে মধ্যে যেমন রাসোরমার ঘরে নামাজ পড়াচ্ছিলেন নামাজ পড়ছিলেন তাহের নামাজ বুঝছেন আব্বাস লেগে গেলেন এই এইরকম ঘটনা থেকে লিখেছেন আছে এর লিখেছে মশলাটি আজকেই পড়লাম যে কখনো কখনো যদি এইরকম জামাত হয়ে যায় তো অসুবিধা নেই কিন্তু নিয়মিত জামাত করা রমজান ছাড়া তাহাজ্জদের জন্য জামাত করা অথবা অন্য কোন নামাজের জন্য জামাত করা ঠিক না খেলা। এক নামাজ কি আপনি জোহর কে দুইবার পড়তে পারেন আসর কে দুইবার তিনবার পড়তে পারেন আপনি এসা কে আপনি দুইবার তিনবার পড়তে পারেন দ্বিতীয়বার পড়বেন ওইটা আপনার নফল মানে হবে এ নফল না এটা তো বানানোর কথা দাদা বুঝতে যেটাই যে কোনো ফরজ নামাজ যখন দ্বিতীয়বার তৃতীয়বার অতিরিক্তে মাস নামাজ না রাত দিনের নামাজ দুই দুই করে তোমরা পড়ে এটা তাও উত্তম এটা হচ্ছে উত্তম কিন্তু যদি কেউ চার পড়ে তো যাইজ রয়েছে যদি ভঙ্গ হয়ে যায় বা মসজিদের বাইরে চলে যেত যে কোনো কারণে তাহলে একটা লোককে ইঙ্গিত করে দেবে নামাজ পড়ার জন্য